মানবতা সমাধানো অল্লাহ সসালামালাইকুম রহমতুল দর্শক আল্লাহ তার কাছে প্রিয় হতে হলে অবশ্যই তার পথে দাওয়াত দিতে হবে প্রতিটি মুসলিমের কর্তব্য হচ্ছে দাওয়াত দেয়া যখনই আমরা দাওয়াতের কাজে যাব তার আগে আমাদেরকে আলমি দিন শিখতে হবে দিন সম্পর্কে জানতে হবে আদব জানতে হবে আখলাক জানতে হবে ইসলামের সে চিরাচরিত যে আখলাক আছে সেগুলিকে আমাদের ধারণ করতে হবে দর্শকবিন্দু আমরা এর আগে ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহের কাছ থেকে আমরা শুনছিলাম কিভাবে একজন মানুষ দাওয়াতের পথে এগিয়ে যাবে কীভাবে দাওয়াত দিবে এবং কোন পথে তিনি দাওয়াত দিতেন সেটা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আজও আমরা তার কাছে ফিরে যাচ্ছি তার কাছ আমরা জানবো বর্তমান মুসলিম বিশ্বের যে অবস্থা কীভাবে তার থেকে সমস্যা থেকে উত্তরণ করতে পারে সেজন্য আমরা তার কাছে ফিরে যাচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আপনার কাছ থেকে অনেক কিছুই আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়দায় করছি যে বিভিন্ন বিষয়ে দাওয়াতের ক্ষেত্রে আপনার যে অবদান এবং কিভাবে অবদান রাখতে পারে আপনি নসিহত করেছেন আজকে আমরা যাব একটু ভিন্ন ধর্মী দেশে যে বর্তমান বিশ্বে মুসলিমদের যে অবস্থা সমস্যা नेतृत्व समस्या जाक्य समस्या जाए तरह मध्य विभिन्न रकम भूल बुझा बुझी रही समस्या गुजर उत्तर भलो समाजे मुस्लिम दर्शक दी जी आलहमदुल्लम खूब सिरिया विषय नहीं प्रश्न अवतारणा कर মুসলিম বিশ্বের একজন সভ্য হিসাবে মুসলিমদের যে কঠিন অবস্থা কঠিন পরিস্থিতি যে ভোগ ভোগান্তি কিংবা যে সমস্যা নেতৃত্বের অভাব কিংবা অনৈক্য কিংবা নিজেদের মধ্যে হানাহানি মারামারি এগুলো আসলে আমাদের প্রত্যেককেই কিন্তু এক ধরনের মনে কষ্টের মধ্যে ফেলে দেয় আমরা বেথিত আমরা বেদনাহত কারণ আমরা সেটা চাই না ইসলাম এই পৃথিবীতে शांति राजत्व जी हम देखे रसुल्लम जख आगमन कर नबर आगे से जहािली समाज जेखने मारामारी काटाटी हानाहानी खन खनि कत कि नियम श्रृंखला किसुना किसु इसलाम सेल्ला ताल पक्ष बरकत हो रहात हुए, हुए एक समाज केपूर्ण इतिबाचक भावेन कर दिए इतिबाचक রাসুলসাল্লাহ সাল্লাম ছিলেন বিশ্বের ইতিহাসের সবচেয়ে সফল নেতা তার নেতৃত্ব আগে কখনো দেখে ইসলামের সে সোনালী ইতিহাস কিন্তু আছে রাসুলসাল্লাহ সাল্লাম আজও মুসলিম বিশ্বের সকলের রিলিজিয়াস লিডার পলিটিক্যাল লিডার সোশ্যাল লিডার যেভাবে আপনি বলেন না কেন এবং শুধু তাই নয় এডুকেশনাল লিডারও জি तो सकल मानुषरण समाज के समस्या गुके एक शांतिपूर्ण समाज रूपान्त करा जाए रसुल्लम जो समाजे बसबाज करतें से समाज नबूत पर धीरे धीरे एकदल लोक इसलम ग्रहण कर সেখানে বিভিন্ন কবিলার বিভিন্ন মুখী যাদের চিন্তা ভাবনা ছিল কথা তো আমরা জানি রসল সাল্লাম যখন মোদিনা আসলেন তখন মুর্শিকদের পাশাপাশি আরো একদল লোক তার প্রতিবেশী হলো ইহুদিরা একটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি এমন কি আমাদের সমাজ কিন্তু এতটা ভয়াবহ নয় পৃথিবীর কোন সমাজ মনে হয় সেরকম ভয়াবহ অবস্থায় নাই যেরকম রাসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল জি তাহলে সেই রাসুলসল্লাহ সাল্লাম কিভাবে কোরআন দিয়ে সুন্না দিয়ে অহির আলোক একটা সমাজকে সকল দুর্নীতি থেকে মুক্ত করলেন সকল পাপ থেকে মুক্ত করলেন সকল অনাচার থেকে মুক্ত করলেন নারী নির্যাতন থেকে মুক্ত করলেন অশিক্ষার অন্ধকার থেকে মুক্ত করলেন ইমোরালিটি বা অত অনৈতিকতা থেকে মুক্ত করলেন সকল খারাপ থেকে মুক্ত করলেন অমঙ্গল থেকে মুক্ত করলেন সেটা কিন্তু ইতিহাস জানে আজকে রাসু সাল্লামের ম্যাথাডোলজি থেকে শুধু মুসলিম নমুসলিমরাও খুব ইজিলি আসলে এখান থেকে শিক্ষা নিতে পারে আপনি প্রশ্ন তুলেছেন আজকে মুসলমানদের কঠিন অবস্থা হানাহানি কাটাকাটি মারামারি ব্যাকওয়ার্ডনেস অশিক্ষা কুশিক্ষা দুর্ভিক্ষ নানা ধরনের সময় ব্যবহার খারাপ সব দিক থেকে আকলাকেন হেতা দিনই বা দিনদারির অভাব এই সব কিছু আমরা লক্ষ্য করছি কিন্তু আমি বলবো যে এটা তো অন্তত রাসুল সাল্লাহ সাল্লামের নবুতের আগের জাহিলিয়াতকে হার মানায়নি না তাহলে ম্যাথডটা সবকিছু আমাদের হাতে আছে আমাদের খুব সিম্পল কিছু সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি যে উম্মা যদি তার মূল আদর্শের দিকে ফিরে আসে প্রাণসন্দিকে ফিরে আসে তাহলে কিন্তু নেতৃত্ব তৈরি হয়ে যাবে এখন তো নেতৃত্ব তৈরি হচ্ছে না নেতৃত্ব তৈরির জন্য যদি নেতৃত্বে স্কেচার থাকে মানব রচিত বিভিন্ন চিন্তা ভাবনার তারা তাদের দার হয় দুনিয়ার স্বার্থের পেছনে তারা চলছে নিজেকে বিক্রি করে দিচ্ছে আদর্শ সেখানে গৌণ টাকা বিত্ত বৈভব সেখানে মূল আকর্ষণ এই যদি হয় কোনো জাতির মধ্যে তাদের বৈশিষ্ট্য তাহলে তো সেখানে নেতৃত্ব তৈরি হবে না নেতৃত্বের মেইন উদ্দেশ্য হচ্ছে দ্য চেঞ্জ টু দা পজিটিভ ইতিবাচক পরিবর্তন ইতিবাচক পরিবর্তন তো অযোগ্য লোককে দিয়ে হয় না ইতিবাচক পরিবর্তন তো সুবিধাবাদী লোকদেরকে দিয়ে হয় না ইতিবাচক পরিবর্তন তো আদর্শহীন পথচ্যুত বিচ্যুত পথভ্রষ্ট লোকদেরকে দিয়ে হয় না ইতিবাচক পরিবর্তন হয় আদর্শবান লোকদেরকে দিয়ে আখলাকে লোকদেরকে দিয়ে দুনিয়া ত্যাগী লোকদেরকে দিয়ে এবং যারা মানুষকে ভালোবাসে মানবতাকে ভালোবাসে যারা কল্যাণকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে যারা দিনকে ভালোবাসে যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে দিয়ে ইতিবাচক পরিবর্তন হয় সেই ইতিবাচক তাহলে আমাদের বেশ কিছু কাজ তো করতে হবে আজকে মুসলমানদের তা এসছে তারা ব্যাকওয়ার্ড কিন্তু কেন যে মুসলিমরা তাদের সংস্কৃতিকে ত্যাগ করে অপসংস্কৃতিকে গ্রহণ করেছে তাদের নিজস্ব সুন্দর পোশাকের সংস্কৃতি আছে আচার আচরণের সংস্কৃতি আছে ইসলামিক সংস্কৃতি আছে যেখানে মানুষ মানুষকে শুধুই ভালোবাসে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং মমতার দিক থেকে একটা দেহের মতো তো সুতরাং মধ্যে যখন কোন প্রবলেম দেখা দেয় আমরা দেখেছি দেহের অন্য আজকে মুসলিমদের আপনি নিজেই বিপন্ন হতে পারেন কিন্তু এত স্বার্থপর ভাবনা একটা সময়টা ছিল না একটা সময় মানুষের মধ্যে এটিকে মরালিটি নৈতিকতা আদর্শবাদীতা এত বেশি প্রখর ছিল যে তার নিজের বিপদ আপদের কথা সে ভাবতো না তাকে আদর্শকে ঠিকিয়ে রাখতে হবে কল্যাণকে তাকে স্টাবলিশ করতে হবে অকল্যাণকে দূরীভূত করতে হবে এ ছিল তখনকার মানুষের স্বভাব যাই হোক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনি শিক্ষা ব্যবস্থায় অবশ্যই এমন কিছু পরিবর্তন আনা দরকার যাতে লিডার তৈরি হয় লিডার মানে কিন্তু পলিটিক্যাল লিডার না লিডার সোশ্যাল অ্যাফেয়ার্স ক্ষেত্রে হতে পারে লিডার এডুকেশনের ক্ষেত্রে হতে পারে আজকে দেখুন মুসলিম বিশ্বে বিভিন্ন সোসাইটিতে হয়তো ভালো শিক্ষাবিদায়োসাইটি অনেক জায়গায় আলেম নাম ধরে কিছু লোক আছেন যাদের ভেতরটা শূন্য জ্ঞান নাই তাহলে ফাকুদ সেই লাইঅ যার ভেতরে কিছু নাই তিনি কি করে লিডার তৈরি করবেন জন্য আমরা ইসলামী শিক্ষা শিক্ষা পদ্ধতি মুসলিম সোসাইটিতে যে শিক্ষা পদ্ধতি আছে আমরা মনে করি সেগুলোকে আবার রিভাইজ করা উচিত যাতে মানবহিতকর মানবতার দরদি লিডার তৈরি হয় শিক্ষা ক্ষেত্রে লিডার সে অনেক ভালো ভালো ছাত্র তৈরি করবে মানুষকে সুশিক্ষায় মানে সুন্দর মানুষে রূপান্তরিত করে দেবে যিনি ব্যবসায়িক লিডার তিনি ব্যবসায়ী করা যোগ্যতা সিন্ডিকেট ভেঙে দেবেন এবং মানুষকে সেই পন্থায় কিভাবে ব্যবসা করতে হয় সেটা শেখাবেন ব্যবসা শিখাবেন আব্দুল যিনি পলিটিক্যাল লিডার হবেন দেশের জনগণের শান্তি শৃঙ্খলা তার প্রধান লক্ষ্য হবে এইভাবে যদি কাজ না করা হয় রিলিজিয়াস লিডার হবেন যিনি মসজিদের ইমাম হবেন খাতিব হবেন এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক হবেন तरहो तरह तरह तरह जी तरह तरह तरह जी अवश्य समाज सेवा धर्म कैसे जी दिन की जन्म আমরা তো সকল নবীদেরকে দেখেছি তাই করেছেন গুলামকে পর্যন্ত দেখতে গেলাম তার গৃহ পরিচালক আমি মনে হয় এটা বলতেই পারি যে আমাদের দেশে আমাদের লোকালয়ে যারা অবস্থান করছেন তারা গৃহ পরিচালক তিনি লোকদের শুশ্রূষা করেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষের খোঁজখবর করেছেন যারা তাকে নির্যাতন করেছে তাদেরও ক্ষতি করেননি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এটাই তো সমাজ নেতৃত্বের সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে कुरान लगे शैम पालन हज कर मुखर पवित्रतार्ध्यम আল্লাহকে করার মাধ্যম। আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয় মুজফার বিনসিফ আব্দুল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 আলিমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে সুন্নাহর আলোকে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 दर्शक फिर डॉ मोहम्मद मंजुर শুনছিলাম কিভাবে বর্তমান যে মুসলিমদের দুগ্ধশাস তা থেকে উত্তরণের কি উপায় আছে এবং কিভাবে তা থেকে উত্তরণ করতে হলে কী কী কাজ আমাদের করা উচিত তিনি সেদিকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন আমরা তার কাছে আবার আসছি যেমন তারা বলছিলেন যে সমাজ সমাজসেবার বিষয়টি আলোচনা সেবা বিষয়টা আমাদের আসলে একটু ভালো করে বুঝতে হবে আমরা অনেক সময় আমাদের ইসলামী ব্যক্তিত্ব বা ধর্মীয় ব্যক্তিত্বদেরকে দেখি যে তারা মনে করেন যে তারা শুধু জ্ঞান বিতরণের কাজেই থাকবে সীমাবদ্ধ থাকবেন এবং এটাই তাদের উপর নির্দেশ কিন্তু না এখানে মানুষের উপকার বিভিন্ন উপহার উপকন এবং সাদাক্ষাতের সম্পদ স্তূপ হয়ে যেত না দিনের শেষে কোথায় যেত সেগুলো তার বাড়িতে নাকি মানুষের কাছে এটা হচ্ছে তার প্রতিদিন তার দৃশ্য আমরা যারা দিন প্রচার করছি আমরা কি মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষের কাছে সেই উপকার পৌঁছাচ্ছি এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে ধর্মীয় ব্যক্তিত্বদের এবং ইসলামকে যারা ভালোবাসেন ইসলামকে যারা প্র্যাকটিস করেন শুধু ব্যক্তিগত ইবাদতগুলো শুদ্ধ করলে হবে না তাকে আখলাখকে যেমন শুদ্ধ করতে হবে তেমনি সারা পৃথিবীর সকল মানুষের কাছে এবং বিশ্ববাসীর সামনে তাকে প্রমাণ করতে হবে যে আমাদের নবী তোমাদের সবার জন্য মারসি ছিলেন আমরা তোমাদের জন্য মার্সি এই পৃথিবীর সকল প্রাণী ভাববে যে মুসলিমরা তাদের জন্য মারসে আমরা কোনো পরিবেশ নষ্ট করবো না আমরা কোনো প্রাণীকেও অহেতুক কষ্ট দেব না যে কোনো প্রাণীকে আমরা যে কোনো অমুসলিমকেও কষ্ট দেব না ইসলামিক ইনস্ট্রাকশনের বাইরে আমরা যাবো না না এবং আমরা আমরা যদি মাঝে মাঝে হসপিটাল প্রদর্শন করি আমরা মাঝে মাঝে যদি সমস্যা সংকল মঙ্গা আমাদের দেশের বা বিভিন্ন দেশের লোকদেরকে আমরা হেল্প করি অথবা বিশ্বের যেখানে যেখানে দুর্ভিক্ষ চলছে সেখানে আমরা কিছু এবং অনেকের গরিব অনেক আছে দুঃস্থ মানুষ আছে তারা হয়তো এক কাপড়ে হয়তো শুয়ে থাকে অনেক সময় ডিউটি করে এসে বসে থাকে উচিত এবং করতে सउदी आरोबन्निटी देखे मुजदेम आज के तत्विक शिक्षा दिखेवार्सिटी मन करी एक विशेषकर मुसलिम सोसाइटी सउदी आरोबी सेलफेयर एर आंडारे की कैकटा क्य होते हैं छात्रा जरा यानार्जेटिक सबा तोटिक এরা বহু কাজ করতে পারে আমরা তো আমাদের সেই ছাত্র জীবনের কথা যখন আমরা ব্যাচেলার ডিগ্রিতে ছিলাম স্মরণ করি মনে হয় যেন এত শক্তি মনে হয় সেই শক্তিকে মানবতার অথবা এই যে উইং এই উইংটা যদি মানুষের নানা ধরনের সোশ্যাল সার্ভিসে তাদেরকে একটা অল্প সময় নিয়োজিত করা যায় যেমন বছরে পনেরো দিনের জন্য প্রত্যেক ছাত্র পনেরো দিন কাজ করতে হবে সোশ্যাল যে কোনো কাজে এটা করা যেতে পারে আর আরেকটা হচ্ছে তাদেরকে কিছু একটা হিসাবে দেওয়া যেতে পারে একশো নাম্বারের সোশ্যাল এটা হচ্ছে তার সেকোন কাজ করবে এবং তার উপরে পেশ করবে তখন তার একশো মার্ক অর্থাৎ তার ক্রেট আওয়ার্ড এর মধ্যে এরকম একটা আওয়ার্ড যদি থাকে আটচল্লিশশো মার্ক অথবা তিন মার্ক যেটা বিশ্ববিদ্যালয়গুলোতে একটা টোটাল মার্কস থাকে তার মধ্যে একশো মার্ক এর যদি সোশ্যাল ওয়ার্ক একটা সুবিধা করা আপনি দেখবেন একটা মানুষ পিএইচডি করে মানে অনেক উপর পর্যন্ত লেখা করে সর্বোচ্চ লেখাপড়া করে অথচ তার মধ্যে মানব সাহিত্য দায়িত্ব প্রদর্শন অনেক সময় তারা হিংস্র হয়ে যায় দেখলে মনে হয় যেন আমরা শুরু থেকে সেটি হচ্ছে যদি আসলে সত্যি আমরা সবকিছু সুন্দর করে আবার সব মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে চাই সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই সোশ্যাল চাই। এবং মানবতার কল্যাণে আমাদের সব কিছু সাজাতে চাই তাহলে তিনটা বিষয় সামনে রেখে যদি আমরা প্ল্যান করি তাহলে হতে আলফেকরুল আমেক গভীর চিন্তা করা দরকার জাতির যারা মেধাবী সন্তান মেধাবী স্কলার শিক্ষাবিদ তাদেরকে গভীর চিন্তা করে ব্যাপারে কন্ট্রিবিউশন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আব তাহতিত আব্দাকিক প্রত্যেকে যে যেখানে মানে আছেন সেখানে বাস্তবিকতার আলোকে একটা সূক্ষ্ম প্ল্যান সূক্ষ্ম প্ল্যান এবং তিন নম্বর হচ্ছে আল আমাল শেষ নিশ্বাস পর্যন্ত এবং ইসলামিক তুমি করতে থাকো সোশ্যাল ওয়েলফেয়ার বা এই ধরনের যত ভালো কাজ এগুলো যদি আল্লাহর কাছে আমরা সহবের আশাই করি আর কোরআন সন্ন্যান নির্দেশিত পন্থায় করি তাহলে এটাই তুই মানে কোন বিচ্ছিন্নতা এই কাজগুলো করছে কাজটা করছে পৃথটিভি কারোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে না তার পলিসি এবং আমরাও পিস যে আলোচনাগুলো করেছি আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাই তুলে ধরার চেষ্টা করেছি ইসলামের মহত্বটা মানুষের সামনে জগতের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানে কাউকে ঘায়ল করা আক্রমণ করার কোন উদ্দেশ্য সেখানে নেই এবং আশা করি যে সে ধরনের বক্তব্য করেননি এবং সেই এটা তার অনন্য বৈশিষ্ট্য অন্য কোথাও করলে এখানে তো করেন না এটাই বড় কথা আমরা ব্যক্তিগত দোষ আমরা যেন দিয়ে না আনি ব্যক্তিগত দোষ অনেকে থাকতে পারে কিন্তু যেহেতু এখানে খারাপ কিছু প্রচারিত হয় না আমরা সবাইকে তাহলে এই ঐক্যের জন্য পৃথটি পি বিশাল একটা ভূমিকা পালন করছে এবং কারণ বিশ্বের সবার কাছে মেসেজ পৌঁছানোর আসলে যদি কোনো পদ্ধতি না থাকে জি এবং সেটা কারণ মানুষ মাত্র তোমরা একতাবদ্ধ হবলে ঐক্যবদ্ধ হবে না মানুষকে সেজন্য মেন্টালি প্রস্তুত করতে হবে তাদেরকে আলোকে আলোকিত করতে হবে যেহেতু ইসলামের ঐক্যটা হতে পারে জ্ঞান নির্ভর নির্ভর এবং ম্যাথোডলজি নির্ভর তাহলে কিন্তু সে তার থেকে মুক্ত হবে না এবং সে ভাববে যে না ইসলামের আমরা একটা সাইড নিয়ে আছি কিন্তু সেটা তো কোন সাইড নয় এজন্য আমি মনে করি যে তার দায়িত্ব পালন করছে মানুষকে জ্ঞানের আলোকে সমৃদ্ধ করে জ্ঞানের ঐক্যের দিকে নিয়ে আসছে যেটা আমাদের আমরা পরস্পর অনেক কিছুই করতে পারি ভিন্ন আমাদের মতপাত্র থাকতে পারে মত থাকাটাই স্বাভাবিক সেই বিষয়টা যদি আপনি তুলে ধরতেন যে আমাদের অনেকেই ব্যক্তিগত মত থাকতে পারে আবার অনেকের মাঝে মত থাকতে পারে কিন্তু পৃথিবী সকল মানুষের প্রতি সম্মানবোধ থাকবে সম্মানবোধ থাকবে জি সেটি এর কারণে যে মহান আল্লাহ তালা সেটাই বলেছেন বনিয়ানিত করব এখন বনিয় ইভেন অমুসলিমরা তো আছে সকল মানুষের প্রতি সম্মানবোধ সকল মুসলিমের প্রতি মেনে চলতে পারি তাহলে যে যে মাধাবেরই হন না কেন যে মতের পথে অনুসারী হন না কেন তাতে আমাদের কিছু যায় আসে না কারণ তাদের চাষ তো করবেন আল্লাহ কিন্তু তাদের সবার প্রতি আমাদের আহ্বান একটাই থাকবে সেটা তৌহিদের প্রতি আহ্বান যে তৌহিদের প্রতি আহ্বান ছিল সকল নবীর মূল মিশন আমরা তাদেরকে সে আহ্বান জানাই এবং তৌহিদের সে দাবিগুলো যেন পূরণে জ্ঞানের ভিত্তিতে আমরা অগ্রসর হই আমরা আমাদের জাতির প্রত্যেকটা সদস্যকে মুসলিম উম্মার প্রত্যেকটা নর এবং নারীকে আমরা সেদিকে আহ্বান জানাই এবং আমার বিশ্বাস যে পৃষ্ঠ সে কাজটি করছে অতএব সে একই কাজে যদি আমরা একাত্ম হয়ে যেতে পারি সকলে মিলে মেন্টাল একটা সেট তৈরি করতে পারি আর তার জন্য বাহ্যিক প্রক্রিয়া অনুসরণ করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেটি মুসলিম উম্মা তাদের প্রত্যেককেই ভালোবাসতে শিখবে মমতা করতে শিখবে হানাহানি ভুলে যাবে এবং প্রত্যেকের মধ্যেই ইসলামী চেতনাটা প্রবল হয়ে উঠবে ইনশাল্লাহ কারণ আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের দর্শকদেরকে উপকৃত করেছেন তো আমরা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ আপনাকে অনেক ন্যাখায় আর দান করুন এবং আপনার দ্বারা দিনকে বুলন্দ করুন এবং আপনার দ্বারা দাওয়াতের ক্ষেত্রকে আরও প্রসারিত করুন আল্লাহ আপনাকেও যা যাই খায়ের দিন আপনিও দীর্ঘ বেশ কয়েকটি পর্ব ধরে অত্যন্ত ধৈর্যের সাথে আপনি কথাগুলো শেয়ার করেছেন এবং আমার মাধ্যমে কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে পেশ করেছেন আল্লাহ আপনাকে দান করুন দীর্ঘ হায়াত এবং দিনের কল্যাণে আপনার সকলকে আল্লাহ খায় প্রিয় দর্শক বিন্দু আমরা অনেকক্ষণ থেকে মহতারামের কথা কাছ থেকে শুনছিলাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার Allah ya Rabbi ya Allah La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa Allah Muhammadun Rasulullah Muhammadun Rasulullah আল্লা পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে